ওম জ্ঞানচি নিধ্র চক্ষু উন্মীল শ্রী গুরু অনুবাদ হে রাজে যদি ব্রহ্মপদ অষ্টু অথবা ব্যাশ দেয় সঙ্গে অন্তরিখে ব্রহ্মর বাসনাদি জড় ভোগঙ্ক থাক তাহলে তিনি দেহত্যাগ সময় মন ও ইন্দ্রিয় সমূহকে না করে সেগুলি সহার্থে উচ্চ সুভোগের সুযোগ সুবিধা নিম্নত লোক গুলের থেকে শত সহস্র গুণ অধিক সর্বোচ্চ লোকে রয়েছে ব্রহ্মলোক ধ্রুবলোক ইত্যাদি এবং সেই সবই মহালোকে উঠতেই অবস্থিত সেই সমস্ত লোকে অধিবাসের সকলে অষ্ট সিদ্ধি লাভ করেছে তাদের যোগ সিদ্ধির জন্য কোন রকম অলৌকিক প্রক্রিয়া শিখতে হয় না এবং অনুর মতো ক্ষুদ্র হাওয়া অনিমাম লঘু থেকে লঘু হত যে কোন হতে পারে প্রাপ্তি সুঝি তারা সব চাইতে ভারী বস্ত্র থেকেও ভারে হতে পারেন গরিমা সুযোগ তারা তাদের ইচ্ছা অনুসারে ধ্বংস করতে পারেন করতে পারেন বসিপ্ত সেতু তাদের সমস্ত বাসনা চরিতার্থ করা এবং কখনো নিরাশ না হওয়ার শক্তি রয়েছে কাম্য সেতু অথবা তাদের ইচ্ছা অনুসারে তার এই মন কি সেটি ঘাম খেয়াল বসে যে কোন রূপ ধারণ করতে পারেন কাম বসাই তো সেটি এই সমস্ত ক্ষমতা গুলি উচ্চত লোকে অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান অন্তরিক ভ্রমণ করার জন্য তাদের কোন রকম যান্ত্রিক সাহায্যের প্রয়োজন হয় না এবং তারা তাদের ইচ্ছা মতো এক গ্রহ মত আর এক গ্রহে নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারে পৃথিবী আদিবাসীরা সব চাইতে খাচ্ছে গ্রহটিতেও অন্তরিক জানে যান্ত্রিক সাহায্য ব্যচিত যেতে পারেন না কিন্তু এই সমস্ত উচ্চত্ব লোকের অত্যন্ত দক্ষ অধিবাসের অনায়াসে জড়া যেহেতু স্বাভাবিকভাবে এই সমস্ত গ্রহের প্রকৃত পকে কি হচ্ছে তারা ব্যক্তিগত ভাবে সবকিছু প্রত্যক্ষ করতে চায় অনুসন্ধিৎসু ব্যক্তি যেমন সারা পৃথিবীতে ভ্রমণ করে প্রথক্ষ ভাবে অভিজ্ঞতা অর্জন করতে চায় তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থীরা ও সেই সমস্ত গ্রহগুলি সম্বন্ধে অভিজ্ঞতা আর্জনে অভিলাষী যেগুলি সম্বন্ধে থারা অনেক আশ্চর্যজনক কথা শুনেছে যোগের বর্তমান জড় মন এবং ইন্দ্রিয় সমূহ সহ সেই সমস্ত স্থানে গিয়ে তাদের বাসনা চরিতার্থ করতে পারে জড় চেতনা প্রভাবিত মনে মনে প্রধান বাসনা হচ্ছে জড় জগৎ ভোগ করা এবং পূর্বে যে সমস্ত সিডিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি জড় জগৎকে ভোগ করা বিভিন্ন উপায় ভগবৎ ভক্ত কখনো অলিক এবং অনিত্য বস্তুর আদিপত্য বিস্তারে আকাঙ্ক্ষা করেন না পরমেশ্বর ভগবানের দ্বার নিয়ন্ত্রিত হতে চান পরমেশ্বর ভগবানের সেবা কর বাসনের ছিন্নময় বা পারমার্থে এবং উচ্চ জগতে প্রবেশ করতে হলেন অবশ্যই মন এবং ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে জড় বিষয়া সত্য মনে দ্বারা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে এ যাওয়া যেতে পারে কিন্তু ভগবত ধে প্রবেশ করা যায় না ইন্দ্রিয় সমূহ চিন্ময় রূপে পবিত্র হয় যখন সেগুলি আর ইন্দ্রিয় সুখভোগে চেষ্টায় লিপ্ত হয় না ইন্দ্রিয় সক্রিয় এবং তারা যখন সর্বভাবে পরমেশ্বর ভগবান হাওয়া কোন সম্ভাবনা থাকে না এই শ্লোকের অর্থাৎ বুঝতে পারছি যে আপনারা সবাই মহান যোগ গুরু পূজা আগে একজন ভক্ত আমা কাছে আসে জিজ্ঞাসা করেন যে আমাকে বলছেন বলছেন যে আপনি কি যোগ শিখেন ব্রহ্মচার্য ব্রহ্মচার্য পালন করার জন্য আপনি কি যোগ শিখেন না তার জন্য প্রহাদানন্দ মহারাজের খাচ্ছে সাক্ষাৎ করুন তার একটু মনে করা হা সেই শিক্ষা আমি দিই শিক্ষা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ এই যোগ না বিনাম শ্বাসের নিরঞ্চনও হয় যোগেরা প্রয়াস করে শ্বাস নিরঞ্চন করে আমরা শ্বাস নিয়ন্ত্রণ করি কিভাবে আমরা সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে বলি এভাবে শ্বাসের পরম নিয়ন্ত্রণ করা হয় এবং যোগীরা চেষ্ট করে উচ্চত লোকে যেতে থপলোক মহালোক ব্রহ্মলোক ইত্যাদি যোগ বলে দর আমরা ছিষ্ট করে না সেই সব উচ্চ যাওয়ার জন্য আমরা ছিষ্ট করি বৈষ্ণব দাসানু দাস অনু দাসানুদাস দাস হতে এবং আমাদের ভরসা আছে যে রকম যোগ করলে তারা আমাদের নিযুক্ত করবে মহান বৈষ্ণবের আমাদের নিযুক্ত করবেন এই যুক্তি হচ্ছে যোগ আমাদের নিযুক্ত করবে শ্রী শ্রী রাধা মাধবা নিত্যশৈবা তো এই হচ্ছে পরম যোগ যা দ্বারা আমরা ব্রহ্মলোক চাপলোক মহালোক সিদ্ধলোক ইত্যাদি জড় ব্রহ্মণ্ডে উচ্চত লোকে অতীত হয়ে সরূপ সিদ্ধি পেয়ে আমিত্য সনাতন ভগবানে গোলক ধামে প্রবেশ করতে পারে এই হচ্ছে পরম যোগ যোগ মানে যুক্ত হওয়া কিন্তু সাধারণ যোগীদের কি রকম যুক্তি আছে সাধারণ যোগী আমরা বলছি কি যোগীর সাধারণ সাধারণ মনে কারা গাধের মত কাজ করে গাধের মতে মানে খুব পরিশ্রম করে এবং জানে না কি জন্য তার করে এই হচ্ছে সাধারণ লোকের স্থিতি তো সাধারণ কামিদের উপর আছে যোগীর যোগীর খুব প্রয়াস করে যাতে তারা গাধার স্থিতি থেকে মুক্ত হতে পারে এবং যোগ ব্যায়াম যোগাসন করে থাকে তারা অষ্ট মুখ্য প্রকার সিদ্ধি অর্জন করে তারা এইসব অষ্ট সিদ্ধি সংক্ষিপ্ত বর্ণনা আছে কিন্তু শ্রীকৃষ্ণ চেতন যে মহাপ্রভু সিদ্ধি সম্বন্ধে কি বলেছেন মহাপ্রু কি বলেন Hare Krishna, হরে Hare Krishna কৃষ্ণ Krishna, কৃষ্ণ Krishna, Hare, Hare, Hare Rama, Hare Rama Rama, Rama, Rama Hare হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা যাব করে নিবন্ধ এহা হইতে সর্ব সিদ্ধি হইবে সবা সার্বক্ষণ নাম বিধি না হরি কৃষ্ণ মহামন্ত্র বল এবং এর ফলে হইবে হইবেশ এই শ্লোকে যোগীদের অষ্টসিদ্ধি বর্ণনা করা হচ্ছে শুধু অষ্ট সিদ্ধি কিন্তু সর্বসিদ্ধি হচ্ছে ভক্তদের এবং কে অধিকারী আছে এই যোগ পদ্ধতি পালন করার জন্য এই সাধারণ যোগ আমরা বলি সাধারণ যোগ তো অসাধারণ সাধারণ যোগ করে না মধ্যে ওই যোগ যারা পালন করে তারা বৈষ্ণব তারা তারা খুব তপস্য করে তো সাধারণ লোক করতে পারে না আমরাও সেই রকম তপস্য করতে পারে। এবং করতে চাই না তা থেকে কি লাভ হয় এ সম্বন্ধে নারদ পঞ্চরা এক শ্লোক আছে আরাধিতা কি হৃষ্ঠপসাধ কি অর্থাৎ আমরা যদি কৃষ্ণে ভজন করে তাহলে কোঠার্থ কি দরকার আছে কৃষ্ণ কি বলেন পত্রং পুষ্ল তৈ ভক্ত প্রয়চতি তদম ভক্তি উপী প্রায় বলেন যে যে কেউ ভক্তির সহিত আমাকে যদি ফল ফল জল পাতা অর্পণ করে আমি সন্তুষ্ট হগবান যদি সন্তুষ্ট হন তাহলে কি দরকার আছে আরেকটা বিচার আছে নারা আদিত হিসেবে আমরা যদি খুব তপশ্চর্যা পালন করি কিন্তু ভগবানের সেবা করে না তালে চপার্স করে থাকে কি ফল হলো কিছু না তো চেপার্য করা যদি খ্রিস্ট সেবা করি তাহলে তফাস্য করা দরকার না এবং আমরা যদি চেপার্স করি কিন্তু খ্রিস্ট সেবা করেনা তাহলে তফাস্য করা থাকে কোন প্রকৃত ফল হয় না তো কঠোর চেপারস্য করার দরকার না তা দ্বারা ভগবান সন্তুষ্ট হন না যদি অনুদেয়ের মধ্যে প্রবেশ করতে পারি কি লাভ হয় অন ভিতরে না অন বাইরে আমাদের কৃষ্ণ করতে হবে তো অন অনুর্বিতরে প্রবেশ করা থেকেই আমরা যদি আরো ভালোভাবে ভগবানের সেবা করতে পারতো সেটা ভক্তদের ভক্তরা মনে করে সীতি কিন্তু সাধারণত যা হয় ওই যোগেরা যারা এইভাবে যোগ স্মৃতি যুক্ত হয় সেটা তাদের যোগ তাদের অভিমান ধারায় এবং অভিমানের দ্বারা কৃষ্ণ শৈবা সম্ভব হয় না তো যোগের যোগে চরম স্ত হচ্ছে যোগে প্রকৃত লক্ষ্য আছে সব রকম যোগ কর্মযোগ জ্ঞান যোগ অষ্টঙ্গ যোগ সব রকম যোগে লক্ষ্য আছে ভক্তিযোগে অধিষ্ঠিত হতে কিন্তু মূর্খ লোকেরা এই কথা না জানে মনে করে যে অষ্টসিধি লাভ করা সেটি যোগ্যা কিন্তু তার থেকে তাদের অভিমান বেশি হয় এবং অভিমানের দ্বারা ভক্তি হয় না তো প্রকৃত পক্ষে তারা এত পরিশ্রম এ তথ্য থেকে স্মৃদ্ধি যা পায় সেটা বাধা কৃষ্ণ ভচনে তো প্রকৃতপক্ষে তারা ভগবানের সেই ভাই এগিয়ে যায় না তারা পেছনে আসে সেই জন্য ভক্তরা এইরকম যোগে কোন রুচি পায় না ভগবানের ভক্তরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় ভগবানকে এই পত্রং পুষ্ক ফল অর্পণ করে থাকে এবং তার দিব্য নাম কেতন করা এবং তার সঙ্গে তার সম্বন্ধে চর্চা করা শ্রীকৃষ্ণ কি বলেন এই প্রসঙ্গে মজ্জিদা মজ্ প্রাণা বৌদ্ধ পরস্পরম খেয়ন্ত্রিত মন্থিচর যোগীদের প্রয়াস কি মন মন ব্রাত পালন করে কিছুই বলে না কিন্তু ভক্তরা সবসময় কত বলে তারা যদি নাম কীর্তন না করে তো গুম কীর্তন করে রূপ কীর্তন করে লীলা কীর্তন করে তো এইভাবে ভক্তরা সদাই বা কীর্তনের হয় তারা সব সময় মন থাকে কিভাবে কথা বলা ধর কি কথা হারিকথা মন মানে প্রকৃত মন হচ্ছে সম্বন্ধে কিছুই না বলা এবং সদাই বা কৃষ্ণের সম্বন্ধে কথা বলা না কৃষ্ণ নাম কীর্তন করা তো এই হচ্ছে আসল যোগ এবং যোগীরা ওই ফল যা তারা পায় সেটা প্রকৃতপক্ষে যোগ হয় না সেটা অস্থায়ী যোগ যোগ মানে এই অনবষ্ট সাথে যুক্ত হওয়া তো তারা এই সমস্ত শক্তি পায় সিদ্ধি পায় সেটা তাদের যুক্তি কিন্তু এই সকল সিদ্ধি অষ্ট এবং আর কি আঠারো আরো সিদ্ধি আছে গৌণ সিদ্ধি না তো এইসব সিদ্ধি সম্পন্ন হলেও তো সেটা তাদের প্রকৃত স্বরূপ হয় না এইসব সিদ্ধি সম্পন্ন হয়ে তারা তারা মনে করে যে আমি ভগবান আমি সব কিচ্ছু করতে পারে আমি লঘু থেকে লঘু হচ্ছি আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারে যা কিচ্ছু করতে চাই তা করতে পারে আমি অনেক জিনিসগুলো সৃষ্টি করতে পারি ওই খুব প্রসিদ্ধু মহারাজিত্রধিকারী হলেও স্গে প্রবেশ করে কিন্তু দেবগণ সেটা নিষেধ করেছে তো এই পক্ষ থেকে বিশ্বমিত্র সৃষ্ট তার যোগ বলে দ্বারা ওই ত্রিশঙ্কু মহারাজ সর্গলো এবং উপর থেকে দেবগণ তাকে আমরা আশা দিচ্ছি না তো কি হলো বিশ্বামিত্র তা যোগ শক্তি দেখানার জন্য এক নতুন স্বর্গ এক নতুন বিশ্ব সৃষ্টি করে তো আজকাল কয়েক কয়েকজন জাদু দেখায়, জাদু দেখায় ওই একটা বাবা আছে দক্ষিণ ভারতে এখন বেঙ্গালেরও এত মূর্খ আছে যে অনেকে সেই সেই কালো বাবা পূজা করে এবং মনে করে সেই বদমাস হচ্ছে ভগবান কিন্তু তা সৃষ্টি কি হয় অ্যাকচুয়ালি এটা সৃষ্টি হচ্ছে না এটা কিছু জাদুকারী সুযোগ কিছু ভসমা যা আমরা শ্মশান থেকে পাই সেইটা সৃষ্টি করে কিন্তু জগৎ সৃষ্টি করতে পারে তো এই তো ক্ষমতা আছে যোগীদের তো তার দ্বারা তারা অনেকে মনে করেছে আমি ভগবান কিন্তু তারা বুঝে না যে এইসব সিদ্ধি প্রকাশ করার থেকেই তাদের সিদ্ধি বল হ্রাস হয়ে যায় কি হল বিশ্বামিত্রা নকল সৃষ্টি করা পরে তারা সমস্ত যোগ বল সমাপ্ত হলো এবং আবার তার করা দরকার ছিল তো এইভাবে এই সাধারণ জড়ো যোগের সব যা পায় সেটা অস্থায়ী বল যা তারা পায় সেটা অস্থায়ী এবং যত কিছু তারা সেই স্মৃতি প্রকাশ করে ততক্ষণ তারা যোগ শক্তি কমে যায় সেই হচ্ছে আমরা বুঝছি এবং সব কিছু যা তারা সৃষ্টি করে সেটা নাশা নশ্বস তো এইভাবে বুঝতে পারি যে যোগীদের যোগ সেটা প্রকৃত যোগ হয় না যোগ মানে সম্পূর্ণ যুক্তি কিন্তু তারা শুধুমাত্র একটু কালের জন্য এই সমস্ত যোগ দেখাতে পারবে এবং ওই শক্তি যা তারা পায় সেটা ভগবান থেকেই পায় ভগবানের শক্তি ভগবানের বহিরঙ্গের শক্তি থেকে তারা এই সমস্ত শক্তি পায় তারা মনে করছে যে এই শক্তি দ্বারা স্মৃতি দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু তারা সেই অবস্থায়ও ভগবানের বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় তো এইভাবেই স্মৃতি যুক্ত হলেও তারা মায়া দ্বারা ভ্রমিত হয় এবং তারা সাধারণ জীব দেশি লক্ষ জীব জাতি আছে এবং ওইসব জীব যারা এই সমস্যা প্রাণী দেয় সুড়ে গুলো ধারণ করে তারা ভুল করে মনে করে যে ঈশার আহম আহম ভোগী ওই মলের মধ্যে কিট যা আছে মনে করে যে এই মলে ঈশা আমি এই মলে ভোগী আমি এই মল খুব সুন্দর আছে খুব সাধু আছে খুব ধজ্জা আছে এবং আমি এই মলে মালিক ভুল ধারণা দ্বারা গ্রস্ত হয় যে আমি এত বড় আছি যে আমি অনেক জিনিসগুলো সৃষ্টি করতে পারেন আমি অনুমধ্যে প্রবেশ করতে পারে আমি যেকোনো জায়গায় যেতে পারি নিজে যোগ প্রভুপাত অনেক যোগই আছে তারা প্রতিদিন চারধামে স্নান করে সকলবেলা চারধাম মানে দ্বারকা বাদ্রীনাথ পুরী এবং রামেশ্বর প্রভাত বলেন যে তারা এই ধামে ওই জলে মধ্যে দুকে গিয়ে উপরে আসে অনধামে তারা যোগ সে প্রভাত বলেন যে আমি নিজেই দেখেছি মানে হয় প্রভুপাত নিজেই করল করেন কি করে নিজেই দেখেছেন যদি প্রভুপাত নিজেই না করতেন তো কিভাবে তিনি নিজেই দেখতে পারতেন বলেন আমি নিজে জেগেছে তো এই রকম সিদ্ধি আছে তো এই সকল সিদ্ধি প্রকাশ করে থেকেই হয়তো তারা তাদের আহংক্ষা বেশি হয় যে আমি ভগবান মলে কিভাবে মনে করে এবং মহান যোগীরা সেভাবে মনে করে কিন্তু সর্বশ্রেষ্ঠ সিদ্ধি সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে এই সর কথা বুঝতেন যে ঈশ্বর আহম আহম ভোগী না সেটা নয় জীবেশ্বরূপ হয় কৃষ্ণের নিত্য এই হচ্ছে পরম এবং সেই যোগে আসল শক্তি আছে ভক্তদের কি শক্তি হচ্ছে আমরা এখানে মায়াপড়ে আমরা দেখা যায় না যে ভক্তরা প্রবেশ করে আমরা দেখা যায় যে গাতে গেলে তো ভক্তরা হেঁটে নিয়ে যায় হোলাঘাত যাওয়া মানে হোলাঘাত থেকে অন্য জায়গায় যাওয়া হয় শুভগ্রাম না নবদ্বীপ তো আমাদের এই তো যোগ স্মৃতি থাকত দেখতে পাচ্ছি না কি রকম যোগী আছে আমাদের হেতে যেতে হবে একবার একজন সাংবাদিক জিজ্ঞেস করেন যে যে আপনি যদি এত বড় যোগী হন তাহলে আপনি কি জন্য এমনি আপনি যেতে পারেন প্লেন কি দরকার আছে আপনার জন্য বলেন যে আপনার প্লেন পবিত্র জন্য আমি প্লেনের ভিতরে আরেক বা আমি এই সব শুনেছি যে আপনি যদি উপরে হেঁটে যেত না এই রকম সিদ্ধি প্রকাশ করত আপনার অনেক অনেক শিষ্য হতো প্রত্যর দিলেন যে হা এবং তারা আমার থেকে এই শিখতে চাইতো কিভাবে জলের উপরে যেত কিন্তু সেটা আমি শিখাতে চায় না আমি শিখাতে চাই পরম সিদ্ধি পরম সিদ্ধি হচ্ছে স্বরা কি সিদ্ধি ব্রজগোপী ধন পরম চঞ্চলা সতী স্বরা সিখি সিদ্ধি মানে স্বরূপ সিদ্ধি লাভ করা ব্রজগোপী ব্রজগোপীরা সম্পদ কি জ হেঁটে যাওয়া না অনুমধ্যে প্রবেশ করানা লগু থেকে তাদের সিদ্ধি হচ্ছে তাদের সেই বা ভাব নিজের রুচি অনুসার এবং সেই সদিক সিদ্ধি সেইটা যোগীদের জ্ঞান অতীত যোগীরা খুব কষ্ট করে তফস্য করে সিদ্ধি লাভ করতে পারে যাতে তাতে কিছু অলৌকিক কি বলে ঘৃহ দেখাতে পারে কিন্তু এই পরম সিদ্ধি শ্রীকৃষ্ণের সে বা করে তার সম্বন্ধেই কিছু জ্ঞানও তো তারা প্রকৃতি সিদ্ধি থেকে অনেক দূর আছে তো ভক্তদের সিদ্ধি হচ্ছে ভক্তরা আকৃষ্ট হয় না নন্দন খান আনে কিভাবে নন্দন খান আনে সাথে নাচ নাচনা হয় না বাবে। যোগ সিদ্ধির দ্বারা যোগীরা যেমন জড় প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃতির প্রকৃতি তার নিয়ন্ত্রিত কিন্তু তাদের ভুল ধারণা আছে যে আমি নিয়ন্ত্রণ করে। যোগেরা ও মৃত্যু মৃত্যুমুখী আছে তাদের আয়ু অনেক দীর্ঘ হতে পারে কিন্তু যোগেরা ও দেহ ত্যাগ করতে হবে তো এই সমস্যা অসিদ্ধি যা সিদ্ধির নামে চলে ভক্তরা এই সমস্ত সিদ্ধির প্রতি আকৃষ্ট হয় না ভক্তদের একমাত্র ইচ্ছা হচ্ছে শ্রীকৃষ্ণের দাস অনুদাস অনুদাস দাসের দাস হতে। তো সাধারণ লোকেরা এত বুঝতে পারে না একবার আমি হয়তো আপনারা জানেন আমি একটা বই প্রকাশন করেছি বংশীরা এই নবদ্বীপ ধামে এক প্রসিদ্ধ মহাজন ছিলেন প্রায় ষাট বৎসর আগে তার অপ্রকট হল তো তার সম্বন্ধে বই আমি এবং বই দেখে তার ছবি দেখে জিজ্ঞেস কি করেছেন ওই বাবুজি মহারাজ কি করে মানে জনের সম্বন্ধে বই যদি লেখা হয় তো মনে হয় তার অদ্ভুত চরিত্র হচ্ছে অনেক কিছু করেছে তো নেতাজি সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধী পন্ডিত নেহরু এইসব সম্বন্ধে অনেক অনেক বই লেখে এখন পর্যন্ত অনেকে গান্ধীজি এবং নেতাজির সম্বন্ধে অনেক বই লেখে না কারণ তারা কর্ম বিয়ে তারা কর্মক্ষেত্রে অনেক কিছু করেছে তারা অসাধারণ মানুষের সেই করে কি করেছে মানে কি জন্য আমি বই পড়বো কি অদ্ভুত কাজ করেছে আমি মনে করেছে তো অ্যাকচুয়ালি তো বংশীদাস বাবু কি করেছে তো সাধারণ দৃষ্টিতে সাধারণ বিচারী তিনি বেশি কিছু করেন না, তিনি কোনো মত স্থাপন করেনা কোন শিষ্য গ্রহণ করেন কোন কিছু কিছু সিদ্ধি প্রকাশ করেছেন কিন্তু সাই বাবা সাইবাবা থেকে অনেক কিছু প্রকাশ করেন। ইনি তো ফর্শী ছিলেন কিন্তু ভারতে ভারতের ইতিহাসে অনেক তো ফর্ষ ছিলেন এখন তো নেই এখন সব ভোগী আছে তো আমি উত্তর এনি যে প্রেম করেছে কিন্তু কি কি লোকটি বুঝতে পারিনি যে কৃষ্ণ কৃষ্ণ প্রেম করা বড় বড় বিলডিং বনান না বড়ো বড়ো পোলিথিস হাওয়া না যুদ্ধ কর সৈনি হাওয়া বয় anek সেই সমিদ্ধ অনেক উর্ karte, patrang প্রেম করতে পদ্রং পুষ্পং পলঙ্ঙ্গি ভক্ত প্রয়চতি তদম ভক্তিউরিত আশানি প্রয় মহ যারা ভক্তি সহিত ভগবান কৃষ্ণ সকালে প্রেম আসপদ শ্রী কৃষ্ণ ফুল ফল পুষ্প সেটা আমি ফুল ফল জল ও পাতা অর্পণ করে তো সেই ব্যক্তি সেইটা করার দ্বারা সমস্ত কারণ বিয়ে জ্ঞান বিয়ে যোগ বিয়ে থেকে অনেক উপর আছে তো যারা আজকে আজকাল প্রধানমন্ত্রী তো সম্ভবত কালকে প্রধান বলে কি হবে সে তো সম্ভব সে হয় সংসারে চক্রমন্ধার সে তো হয় আজকে দেবতা কুকুর এইরকম শ্রেষ্ঠ কিন্তু সাহায্য লোক সেটা বুঝতে পারে না আপনার সাহায্য লোক নন আপনারা সবাই মহান যোগী কারণ আপনারা সব সময় ভগবানের সেই ভাই যুক্ত থাকেন আপনারা পত্রং পুষ্প সহকারে ভগবানের শ্রীচরণে অর্পণ করেন এবং হরি কৃষ্ণ মন্ত্র সদাই বা কীর্তন করেন সেই জন্য যা আমি ক্লাসে প্রথমে বল যে আপনারা মহান যোগী সেইটা অবসর স্বোধ ভাবে সত্য হয় তো আমাদের কখনোই মনে উচিত না যে কোনো স্মৃতি যা জড়ে প্রাপ্ত হয় সেটা পত্রং পুষ্পং ফল তয়ং ভগবানের চরণে অর্পণ করে থেকে স্মৃদ্ধি যা হয় অনেক রকম স্মৃতি আমরা যদি মনে ভক্তি সুদি থেকে উপরে তাহলে আমরা ভ্রমিত হয় এবং ফ্রষ্ট হয় বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের সেই বা সেটা হচ্ছে পরম সিদ্ধি সেটা হচ্ছে ফরম যোগ এবং একমাত্র বাস্তবিক যোগ তো মহান যোগীদের ছড়ানে আমার সমান দেওয়া হচ্ছে হরে তো আপনারা যান এবং যোগ করুন সবজি কাঁচা যোগ প্রসাদ সেইভা যোগ কীর্তন করা যোগ কি প্রশ্ন বই দেওয়া যোগ প্রভুপরম যোগ আর কি সে যা আসলে প্রভুপাত লিখেছেন এখানেই আমাদের ভাগ্যে আমাদের ওই আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীমৎ প্রভু বিষ্ণু মহারাজ তিনি যখন সর্বপ্রথমে ইংল্যান্ডে এই ট্রাভেলিং সংকৃত লিখেছেন যে আপনারা খুব কষ্ট করে ঠান্ডা দেশে ট্রাভেলিং সংকীর্ন করে এবং ভগবানের নাম প্রচার করেন প্রিখেছেন যে ওই চিঠিতে বাবা বিষ্ণু মহারাজ কে যে এই দিন এই রকম হি ব্রমান ভ্রমণ খর প্রচার সেই চোগিদে হজা হজা বোৎসে যোগ অনেক অনে কি যোগী মহাযোগর কৃষ্ণ যনধর তৃ শ বিজয় বৃথি ধ্রুবানীতি মত মানে উচ্চতর লোকে এই লোকে আপনি বাঁশি দেয় আপন থেকে গঠিত হয় না তাদের সুখ ভোগ তো আমাদের মতো স্থুল হয় না ওই যোগীদের সুখ ভোগ সেটা এইরকম সিদ্ধি প্রকট করে থাকে আমাদের জন্য এইসব বুঝতে কঠিন কারণ আমরা মনে করে যে এই শরীর আমি এবং এই এইরকম শরীর তো শরীর এবং এইরকম কোন রকম সম্ভব হয় না কিন্তু দেবতা দেয় এইরকম স্থূর সরিয়ে হয় হত তারা কিভাবে সূর্য লোক এই সূর্যমন্ডলে থাকতে পারত নাগ্নি থেকে বেশ আগুনে থেকে গঠিত হয় কিন্তু একদম উচ্চত লোকে চাপা লোক মহালৌকা ব্রাহ্মলৌকা তো সেখানে একদম সুখ মানে মন বুধিয়া এবং তাদের প্রবাহের জন্য তারা সেখানে যারা উচ্চ লোকের থাকে তারা নিজেদের তারা সেখানে থাকে নিজেকে প্রস্তুত করেন মুক্ত হাতে কিন্তু যত কম তাদের মনে ইচ্ছা থাকে সুখ ভাবেও ততক্ষণ পর্যন্ত তাদের জড়ো থাকতে হবে সেই বিষয়টি ব্যক্ত করছেন তারা বাবে মুক্ত হচ্ছে না কেন তারা এই পৃথিবীতেই যোগাভ্যাস করে সরাসরি ভাবে মুক্ত অবস্থা পান না কেন কারণ তাদের কম্পকে সুখ জড়ো সুখ আছে এবং সেই সুখ সুখ ভোগের ইচ্ছা থেকে মুক্ত হওয়ার জন্য আরো যোগাভ্যাস করে ধ্যান করে ওই লোকে। কিন্তু যদি তারা সেখানেও ওই সুভগ ইচ্ছা পোষণ করে তাহলে আবার এখানে এই স্থূল অবস্থায় তাদের আবার আসতে হবে সেখানে যাওয়া আছে কোনো গ্যারেন্টি নেই যে তারা মুক্ত হবে আমরা যেতে পারি কিন্তু কি জানব ভালো হয় আমরা ভগবানের ধামে যাবো হবে আমরা ভগবানের ধামে যাবো আহ হয়তো তারা যেতে পারে সিদ্ধ লোক যে বাসীরা তারা ওই সেই সিদ্ধি পেয়ে সারা ব্রহ্মণ্ডের মধ্যে ঘুরতে পারে এই প্রবাদ লিখছে না যে তারা যান্ত্রিক বিমানের দরকার না ইচ্ছা অনুসার সব জায়গায় সেখান থেকে ভগবানের ধামে যেতে পারে কিন্তু সাদা রণিত তারা ওই ব্রাহ্মবাদী আছে তারা ভগবানের জ্যোতির সঙ্গে লীন হয়ে যেতে চায় ভক্তরা ভক্তিযোগ করে এবং তাকে তারা সরাসরি বিভিন্ন ক্লাস আমার শ্রমণ করা সত্ত্বেও আমরা কেন তাকে দৃঢ়ভাবে করতে পারছি না আপনি উচ্চ আমরা সবাই প্রশ্ন করছি বিশ্বাস করতে হবে যে এই পথে আমরা যদি থাকি তাহলে সাধু গুরুজন এবং ভগবান আমাদের সাহায্য করবেন সেই বিশ্বাস করতে হবে নিরাশ হওয়া উচিত নয় হরে গৃষ্ণ হরে গৃষ্ণ খুশ হরে হরে হরে রাম রাম রাম রাম হরে হরে গৌর হি জয় হি